على بصيره انا ومن اتبعني وسبحان الله وما انا من المشركين السلام عليكم ورحمه الرحمن বিসমিহমা জালালপুর শেখপাড়াত এদের একটি দিনী মাহফিল আওয়ার এবং বার্তফিক দান করছেন সেই মুনি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাদ এবং সালাম মানবতার মুক্তি আল্লাহ আমরা প্রোগ্রাম শেষে আর আটা বিষয় লাগিয়া আমরা প্রোগ্রামের দুইটা পর্বত আসবো একটাই লাগিয়া আলোচনা আর একটাই লাগিয়া প্রশ্নোত্তর আলোচ্য বিষয়ের উপরে বা আরেকটা বিষয়ের বাইরে কোন যদি প্রশ্ন থাকে আমরা যদি প্রশ্ন করেন তাহলে আমরা চেষ্টা করবো যে বিষয় না জানা থাকে আমরা ইনশাল সম্মানিত উপস্থিতি এলাকার মুরব্বিয়ান যুবক বা এরা ছোট্ট ছোট্ট সুনামনিরা পর্দার আমি আপনাদের সামনে আনিল করিম একশো আট নম্বর সুরা কোরআন আলোচনা সম্মানিত উপস্থিতি আল্লাহ এই যে সুরা আল কাউসার নাজিল করছেন এই সুরাটা কোন জায়গাতে অবতীর্ণ হয়েছে কোরআন নাজিল কোরআনটারে নাজিলোর দিক দিয়ে দুইভাগে বিভক্ত কিছুই লোকি মক্কি সুরা আর কিছুইলো মাদানী সুরা। কিছু সুরা এবং আয়াত যেটা মক্কাত নাজিলস চলাইছিলাম মক্কাত তাহাকালীন অবস্থায় সেটার এখন মক্কি চূড়া আর যেটা মদিনাত নাজিলাইছে এটার এখন মাদানী চূড়া এই সূড়া আলকাথার এটা লইয়া যারা কোরআন বিশেষজ্ঞ তারার অধিকাংশ মতইলে এটা মদিনাত নাজিল তবে এই ব্যাপারে ভিন্ন মত আছে যে কিছু কিছু কুরআন বিশেষজ্ঞ হল যেটা মক্কা তো অবতীর্ণ এবং কোরআন কিছু আয়াত আছে যেটা মক্কা তো অবতীর্ণ আবার মদিনাতো প্রয়োজনীয় প্রেক্ষাপটে আল্লাহ সুবহান তো এই সূড়ায় লাগিয়া লেখা হইয়া যায় লেখা এই সূরা বলা হয় যেটা মদিনায় অবতীর্ণ সূরা এই সূরাত তিনটা আয়াত মাত্র আল্লাহ সুবহান سورة الكوثر الله سبحانه وتعالى حسين ان اعطيناك الكوثر نشي هي نبي আমি তোমার কেতা করসি কাউসার দান করসি মহা কলান দান করসি কাউসার কিতা আনাস রাদিয়াল্লাহু আনহু হইরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আমরার মাঝে সময় বনো আসলা হটার এর মাঝে তাইন হটা তন্দ্রা ছন হইলা তন্দ্রা বুঝেন তন্দ্রমানিমানিলে আল্লা সুবাহ আমার কাউসার দান করছেন কে করল কালে কাউসারেলি জান্নাতর একটা নহর জান্নাতর একটা নহর এই নহরও যদি খেউ এই নহরের মাঝে যদি সেও একবার পানি ফান করে হে কোনো সময় আর তৃষ্ণার এটা নয় এটাই লাগিয়া এটার ফাঁসে আছে যে মুক্তার তৈরি তাবু আর এর মাটিলিয়া মিষ্ক আম্বর আর এর কঙ্কর মুক্তার তৈরি জান্নাত এর লাগে এমন এক জিনিস কোনো শোকে দেখছে না কোন অন্তরে কল্পনা করছে না এটির ওই জান্নাত এই জান্নাত আল্লাহ আল্লা সুবাহ করছেন খারাল লাগিয়া যারা ইমান আনছে এবং যারা নেক আমল করছে যেটা একটু আগে শেখ মনির আমরা মসজিদ আল খাইম ম্যান ইসলামিক সেন্টারও সতিব বিশিষ্ট দায়ী বহুগন্তব্য নেতা শেখ মনিরুদ্দিন আহমেদে এই বিষয়ে আলোচনা করা আসলা। যে আল্লাহর হাসাত জান্নাত ফাইতে শর্তই শর্তগিয়া যে যারা ইমান আনছে এবং নেক আমল খরছে তারার লাগিয়ে লাগি জান্নাতুল ফেরদৌসি নজুলা তারার লাগে আল্লাহান্নাত তৈরি করে আছে। তে সম্মানিত উপস্থিতি রসদ সাল্লাহামে মসলে আহমদের বর্ণিত অন্যান্য হাদিসর গ্রন্থ আছে রসদ সাল্লাম হইয়া যে আমি সবর আগে হাউজে কাউার যাইমিয়া কোনদিন যাইবা যখন হাসর মাঠ। হাঁসার মাঠ মানে বিশাল সমাবেশ সারা দুনিয়ার সব মানুষ এক মাঠের মাঝে আদম আলাহিস্লাম তাকে লইয়া দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ আসলো সব মানুষ একই মাঠের মাঝে সূর্য একেবারে নিকটবর্তী মানুষ পিফা মানুষ যে কোনো জায়গায় বেশি তাতে হয় অক্সিজেনের শর্ট মানুষের ফানি খাইতে চায় যারা হজ আছেন খালি ফানি খাইতে চায় আটটা মানুষে আর ফানির চাইরা আর মানুষেও দীরা বিভিন্ন সরকারি সংস্থা বিভিন্ন তাকে দেওয়ার কারণ ফানি খুব ইম্পর্টেন্ট তো রসদালি এই দিনাজ সবর আগে আমি হাউজে কাউসারওসি দিব এই কাউসার আল্লাহ সুবাহ এটা জ্ঞান লাগে যে তাই মাংসরে তাইন ফানি তুলিয়া খাওয়াইবা এই কাউসার থেকে যারা ফানে খাইব এই কাউসারর মালিকানা এই কাউসার হাউজে কাউসার কর্তৃত্ব মোহাম্মদাম এবং তাই তান হাস থেকে এই হাউজে কাউসার থেকে ফানে খাইব তার কোনো সময় আপিফাশরিত নাই খা যে সবর আগে আমি গিয়া ফুঁসি দিম একগরো মানুষ আারে চিনম তারা আমার চিনব তারা আমার কাছে আহ আমি তার ফানি ফান খরাইম তারা ফানি ফান খরাই দিবা আর একগ্রহ মানুষ আইব তারা আইয়া চাইব যে ফানি খাইত তখন আমার আইতে দেবো না বাধা দিব বাধা দিব খাড়া আপনার বাড়ি চিন্নে করলে বলন দিয়ার বাধা দিই নিয়ম শৃঙ্খলা ভালেন হাঁসের মাদ বলডিয়ার খাড়া ফেরস্তা অকল মালা আইকা কল মালা আইকা কলে ফেরস্তা হলে বাধা দিবা যে তাদের আইতে না এরা আইতে দেওয়া না সিন্ডা তারা রসুলের কিন্তু তারা আইতে দেওয়ার না তখন রসুল আমি জিগার করবা যে বিআইপি পার্সনের যদি সাক্ষাৎ করতে দিনা সিনার মানুষ এন্টার সুযোগ আমার পরিচিত মানুষ রসুল্লাও সিন্ডা তারাও সিন্ডা রসুল কিন্তু তার রাইতে দেওয়ার না তখন ক্ষ হইব শিক্ষি দেয় না তখন তারা জানাইবা ভলন ডিয়ার হলে যারা স্বেচ্ছাসেবক জানাইবা যে আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে তারা আপনার দিনে পরিবর্তন করে লাইছে আপনি হয়তো ও আজ শুনছেন মানে আজকে নয়া আলোচনা হন না যে তার এগুলো মসুর ঘটনা ইস আল কাউসার লোচনা করলে এই ঘটনা সব কোবা যারা সুসাল্লাহ আলি সাল্লামে এই কথা শুনার পরে রসুল দূর দূর দূরে যাও যারা মরার পরে তাহলে হাউজে কাউার ফানি ফাইতে রসুলের আতো হাউজে কাউসার ফি খাইতে এলে কিয়া হাসর মাতো সাল্লামে যে দিন ও দিনরে হুবহু রসুলের আইছেন হইব যদি উল্টা পাল্টা হয় কম বেশি হয় তাহলে এটা গ্রহণযোগ্য ওই তো নয় আমরা দুনিয়ার ব্যাপারে বুঝি যে আপনি একটা যদি খামলা আনেন খাম করবার লাগে আর খামলায় যদি তার মন মতো খাম করিলায় বিকেলে আপনি পোস্ট না যেমন খামলা আনছেন আনিয়ালে কইছেন খাম করবার লাগে অনেক যখন খাম করা শুরু করছে আপনি কইছেন যে অনেকটা গাঁত কোদবা দুই ফুট দুই ফুট আপনি লাগেয়া গেছেন জলালপুর বাজারও বাজার থেকে দেখছেন যে হে ফাস্টফুডাস্টফুড গাত খুলিস খাম বেশি করছে না কম করছে বেশি করছে আপনি খুশি গাম কম ধরছে না বেশি ধরছে বেটার বেশি খাম করলো বেশি পরিশ্রম করলো তারপরে আপনি মালিকই আপনি সন্তুষ্ট না খেলে আপনি খামলারে হয়তো দুইশো তিনশো টাকা দিবা রোজ সাতশো টাকা আইতে পারেন পাঁচশো টাকা দিচ্ছে হবেন পাঁচশো টাকার খামলারে আপনি বিকালে পয়সা দিতে রাজি নাই আপনি পয়সা দিতে নাই বেটার চিল্লা করবো আসে যদি মানুষই মানুষই আলে বেটার যদি কয় আমি খাম বেশি করছি আমি গাম বেশি জড়াইছি আমি একটু বইছি না দেহক গা খাম শেষ শেষ আমি চেষ্টা করছি কিন্তু তারপরে তাই পয়সা দিরা না আপনি কই বা আমি তারা কইছি গাঁত দুই ফুট দুই ফুট এ আমি তো কইসি নাইনি ফকির কুদবার লাগি আমার দরকার কি অতখান আমিও দান করছি মালিক আমি হে আমার কথা মতো কাম করতো না তার মন মতো কাম করতো হইয়া আপনি আরো বিচার টাঙ্গাইবা ফয়সা দিতে পয়সা আটকাইয়া রাখি আরো বিচার টাঙ্গাইবা যে আপনি মালিক আপনার কথা মতো না তাই আসমান মালিক আল্লাহ সুবহানা যে নাম্বারে সৃষ্টি করছেন যে নাম্বারে এই সুন্দর দেহ দান করছেন যে নাম্বারে মা দিছেন যে বাপ যে আমরা সন্তান দিছেন যে সম্পদ দিছেন যে আতফা আপনার শরীর যদি বসেন কোটি টাকার সম্পদ আপনার আপনার কোন সম্পদ নাই গরিব মানুষ কিছু নাই বাড়ি নাই বিটা নাই কিছু নাই আপনি যদি কোনো মানুষ নিজের বেশি লাইন কুটি টেকা পাবা আপনার কিডনি ব্যস্ত হতো টেকা হইব আপনার চোখ ব্যস্ত হতো টেকা আপনার নার্ভ টাকা আপনার রক্ত ব্যস্ত টেকা পাইবা আপনার এই সম্পদ দিছেন এই মালিক হইরা যে মালিকের যুগে যুগে নবী এবং রসুলো ফাটাইছেন সর্বশেষ এবং চূড়ান্ত রসুল ইলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই তাই আগমনের মধ্যে দিয়া আগন নবী হলে যা লইয়া সপ্তাহ বাতিল আমরা আগুন না বিশ্ব বরফ ইমানি কিন্তু ধর্ম মানিনা. না দিন মানি না কিন্তু আমরা বিশ্বাস করি ঈসা আমরা বিশ্বাস করি মুসা আমরা বিশ্বাস করি ইব্রাহিম আমরা বিশ্বাস করি নুরে যে দিন আমরা মানি আমরা দিন মানে হার মোহাম্মদ রসুল্লা সাল্লা যেটা এই সর্বশেষ এবং চূড়ান্ত রসুল ফাটাইয়া দিয়া কিতা কৈছেন হাসানা তোমাদের মাঝে উত্তম নমুনা উত্তম নমুনা মুহাম্মদ রসুল্লাহ আপনি যে আমার নমুনা মালিক আল্লাহ সুহান আমরা কইয়া দিস তোমার কাছে নমুনা এলাকি মোহাম্মদ রসুল্লাহ নমুনা এই মোহাম্মদুরসুল্লাহাম তান লাখান করিয়া যদি তুমি নামাজ বলো তাহলে আমি আমি আল্লাহ সুবাহ গ্রহণযোগ্য তানলাখান করে রোজা রাখো তাহলে আমার হাত গ্রহণযোগ্য তানলাখান যদি গুমাওান আর তোমার যদি মন মতো চলো তাহলে হোকার অবস্থা হইব যে সারাদিন কাম করছে কিন্তু বিকেলে হে পয়সা ফার না মুদামেইত না মালিকের কথা মতো কাম করছে না যে রসদ সালাইসালামে হাউজে কাউবা তাইবা তারা এটাই লোক আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় পয়েন্ট আমরা দেশ চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহিস তাই আসলাম আরব দেশ আরব দেশটা ইসলাম আরবি ইসলাম পারস্যত হইয়া ইরানো ও হইছে ফার্সি ফার্সি হইয়া ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে উর্দু উর্দু বাংলাদেশে অত দূরে আইতে আইতে বহু জিনিস বদলি গেছে মনে হয়নি কিছু বদলিছে কিছু উদাহরণ দিতামনি কিতাব বদলিছে না বদলিছে হওয়ার দরকার আছে নি আপনি কিছু কষ্ট পাইতেন তো। কোন তু দিয়ে আপনার কইবা যে ও বিষয়ে আপনাকে বুঝছেন নি তো এই যে ইসলাম আইছে আইতে বেটাই দুইয়াত সাপ মারছে আপনার শেখপাড়াত জলালপুর বাজারে গিয়ান গিয়ান দশাত ইলাম কিনা না হ্যাঁ আমরা আমি যেহেতু আমরা বারিন্দার গ্রাম কারেন্ট ওরেন্ট না এত মনে কারেন্ট গেছে ও ফ্যান টেন ইটা বেশি তো আমরা লেফটন জ্বালাইয়া বারিন্দ বিয়ে ফোরতাম লেইয়া হাউরির দরে বন্ধ। গরের ভিতরে আমা এখন ফরি এখন একরুম থেকে আরেয়া খাড়িয়া খাই বাথরুম গেলো রুমের ভিতরে যাইতে ডাই ডি গেছে এখন লেয়াখরি কোন কেনাত বাড়াইছে খবর লয়া দেখা যায় ওগালা উগাওয়ালা খয় হগাওতাল গেলাওত হেসে গেল আগর জায়গাতে এখন একটু গর খাওয়া যায় না কিন্তু এটা বাড়াইছে লেয়া শৌরী মানুষের খাইলে এটা আপনি তো আরব দেশ ইসলাম বাংলাদেশও আছে আছে কিনা না আরব দেশ কোন মসজিদও কোনদিন নামাজ বা দেখেও কইসেনি যে একটা মিলা দই বস বইবা সিন্নি আছে খাইয়া বা ইলা আপনি না আরব দেশ গিয়া দশ দিনে ফাদরি সালাম করে দেখা যায় যে তার মারে ফাইছে মারে দরিয়া খফাল সুমা আতো মোটামুটি নাম করা একটা মাদ্রাসা জলালপুর মাদ্রাসা আপনি আপনি যখন নামাজ আমরা ছোটবেলা শিখছি নামাজ শিখতে সময় নামাজ শুরু হয়ে এশান নামা শুরু করতে ফুড়িয়া নেন এখন রসুদাল্লামর যে নিয়ত খরাগে ফরজ নিয়ত খরা কিতা ফরজ নিয়ত খরচ আর আমরা শিখছি নিয়ত ফড়া আমরা কিতা শিকছি ফড়া ফড়া আর খরাশন আছে আজকে আপনারা এই প্রোগ্রামও আইন শুনছেন যে দাওয়াত আপনারা নিয়ত না নিয়ত হ্যাঁ আমরা লেখা আছে নিয়ত খরাগি ফরজ কিতা আছে নিয়ত খরা ফর আর আমরা শিখছি কিতা নিহত ফড়া কিতাব লেখা আছে খরা আর বাদে আমাদের শিকাইছেন কিতা ফ আপনার এই বাড়ি যে এই বাড়ির মালিক যে তাই তাই যদি এই বাড়ি কেন আমরা আমরা মালিক আমরা ছবিটা হইলাম তাই চ্যালেঞ্জ কেন গ্রহণ করতে করতে পারবা কিনা তাই দলিল খাইতে পারবো ওই দক্ষার আমার ফর্সা আছে আমি যদি কিনিয়া থাকি ওই দকমার নাম আছে ফা যাইব কিনা না তো ইসলামর নামে কিচ্ছু কইতে নাম জারি আসেনি ইসলামর ডাক আসেনি রসদাম কীটা কইসেন যারা স্কুল ও তার এইট ও আছে আমি তোমাদের সালামর সুন হাদিস কোরআন এবং হাদিসের লোক আমরা দলিল আমরার ফর্সা আমরার এসে রেকর্ড কিতা কোরআন এবং হাদিস কোরআন হাদিসও যদি নিয়ত ফরা থাকে তাহলে আমি যদি আমি ভুল আর দিন যে বাপদাদার তরিকা সমাজের তরীকা বেশিরভাগ মানুষের তরিকা যদি আল্লাহ এবং আল্লাহ রসল্লি মিলিয়ে যায় আমার আমার মানতে অসুবিধা আছে নি কোনো মানতে অসুবিধা নাই আমার আবার কই যে বাফদাদার তরিকা সমাজের তরিকা আপনি অতদিন ষাট বছর থেকে যেটা করিয়াছেন এটা যদি লগে মিলিয়ে যায় আপনার আমার মানতে কোন আপত্তি আছে কোন আপত্তি নাই কিন্তু যদি মিলে না যদি কোন জায়গা গিয়ে বাধা লাগে এখন কীটা কর্তা বাফদাদারটা রাখতা না কোরআনাদিস রাখতা সমাজে রাখতা না কোরআনাদিস আন এবং হাদিসে রাখতেই কোরআন হাদিস বালা বুঝছেন খারাপ সব থেকে খারা আমরা বাংলাদেশের বড় হুজুরে ইন্ডিয়ার বড় হুজুরে সৌদি আরবের বড় হুজুরে আজকে আপনি ইমাম সাহেব সাহেব খাইনি সর্বোত্তম যুগ আমার যুগ তার পরবর্তী যুগ তার পরবর্তী যুগ ইসলামটা সব থেকে বলা বুঝছেন মোহাম্মদ রসুল্লা সাল্লা সালামে আর তার থেকে তান ফরে খারাপ বুঝছন্ন তান সঙ্গী সাথী যারা আসলা বুঝছেন না আপনার কাছে একটা সিটি লেখা হয়েছে আপনি যদি মরিবেন আমি আপনার লগে আমার একটা চুক্তি আসলে চুক্তিটা কিতা চুক্তিটা আজকে আমার কেন বা চুক্তিটা আবার রিনিউ করলাম তার আশেপাশে মানুষের জিগার করলে পাবেন খার লগে ব্যবসা করছেন কিতা হইতে পারে খবর পাওয়া যায় ছাড়া তে বেশিরভাগ জাহান নামো তো একগুড়ো কামিয়াবি কামিয়াব এরা খারা সাহবাইকেরাম ইয়ার্ল্লা একগুড়া খারা রসুদামে কি যে মা আনা ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে ফতেরুফরে আসি রসুলোর সাহাবারা যে ফটের আসেন ও ফত তৈল গিয়ে ফত ও ফতলো কামিয়াবি ফত। ও তরিক তরিকা ও তরিকা ও তরিকা নামাজ পড়লে ও তরিকায় যদি আপনার ইবাদত বন্দী করন গুম আইন গুম থেকে উঠানি আপনার বিয়া শাদী আপনার মিলাদ আপনার খতম আপনার খাজাখানী খত শিফা সব তা বিভদ পড়লে কিতা কর্তা ও তারা যদি হয় তাহলে কিনা হইব হইব আমি যদি গোলাপগঞ্জ থেকে আইসি আইয়া যদি আপনার সব তরিকা বাদ দিয়ে আমরা গোলাপগঞ্জের তরিকা মানক্কা আপনার স্বার্থ ভরে কথা মাত্র আমি যদি কহিতাম সব তরিকা বাদ দিয়া আমার তরিকা তক্কা তা আপনার কইতে বা কই তো আমি মুখলেশাবর তরিকা কইবা এনত দেখা মানুষের ডাকরা অল্লাহি আমরা বাড়িতে আল্লাহ সুহান্লা তার চেয়ে উত্তম সার কথা যে মানুষের আল্লাহর দিকে আহ্বান করে আমরা মানুষের আল্লাহর ফতে যে ডাকতে হইব আমরা রসুলের তরিকায় ডাকতে হইব রসুলের তরিকা ছাড়া আর কোন তরিকা কামিয়াবি সম্ভব আপনার ইবাদত আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার মিলাদ আপনার খতম আপনার সিফা খতমে নারী খাজা খাজাগান আপনার বুখারি খতম আপনি যাই তাই করেন না এখানে এটা গ্রহণযোগ্য হইত না যদি রসল ইসলামের তরিকা যদি না সম্মানিত উপস্থিতি যে কথা খাত আসতাম যে মিলাদ আমরার দেশে আছে এটা আরবও নাই অথচ নামাজ আরবও আছে আমরা দেশে আছে আছে কিনা না সবাই কিবলামুগে নামাজ পড়ে কিনা না ফাঁসুক্ত নামাজ পড়ে কিনা না তাহলে দেখা গেল যে নামাজের মৌলিক বিষয়ে তারার কীটা তার কোনো পার্থক্য নাই কিন্তু তারাই খদম পুষি পাওয়া যায় না খদম পুষি ইন্ডিয়া থেকে হিন্দুতে আমরা জেনারেশন আগে আমরা হিন্দু আসলাম দন্ড করে দেওয়া খদম পুষি করা এটা খান থেকে হিন্দুতে গিয়েছে এখন হিন্দু তরিকায় করে সে সার্তা ফারছে না সে সার্তা ফারছে না সে সালাম করলে কোনোদিন এলাকা খুঁজছে না কিন্তু ফাওদারি সালাম করা গেলে ফাওদার গেলে সেতো না লাগতো না ফাউদার গেলে হয় না হ্যাঁ যদি সালাম হইতো না এখানে জিনিস সেগুলো লাগতো না এগো ইসলামের বিষয় না ইসলামের বিষয় অবশ্যই লাগবো আপনার ঘরে আমি ডুক্তি সালাম দিয়ে ঢুকতেই আল্লাহ রসুল্লাহ ইসলামের সালাম আর হিগু লাগতো না লাগত না তো বুঝা গেল দুই নম্বর ইগু বানাইল এখন আপনার বাড়ি আমিছি হুজুর আমি আপনার ফুলিয়া আমার ফাওয়ার দরে ফুলিয়া যদি ফাওয়া দিব ফো এগো সরব না গুণা খামাইব রসীদ সাল্লা কেন যদি তার অন্য কোনো ভোর দিকে তাকায় তাহলে কী হইব আর বেটিয়া ইয়া আমার শরীর বেটিয়া ফিরসাবর শরীর সরিল তো সাবইছে না ফিরসাবর শরীর সরিল অসুবিধা না আর চার দিন করবো না করো পয়সা রোজই তো কিছু হ্যাঁ আর কবি না করো মাফরে করতে হইবো উস্তাদে করতে রা বাপরে করা লাগবে অথচ রসদ সালি সাল্লামে জৈন রসুল কৈছেন যে পিতা মাতার ফায়েন নিশে সন্তান নাম কিতা ফাতেমা ফাতে আসিল খাদিজার আদি আল্লাহনার ফাওয়ার তেলে মোহাম্মদ সাল্লা সাল্লামর ফাওয়ার তোলে ফাতেমার আদি আল্লাহান রসুদামী ইতা করছেননি আয়সার আদি তার নাম কিতা আপনার দোকা মুরব্বী যদি হয় সম্মানিত হয় আপনার বাপ দাদা সসা মুরব্বী হয় আপনি এই আতমা দক্ষা কিন্তু ফাওদারিয়া যে সালাম এটা সালাম না এর দেখত নাই বুঝি না বুঝাইতে আছি আপনারে যে বেআ ফাওদারি সালাম কলনা বেআ ফাওদারি সালাম না আমরাও পরিবারও আছি আল্লাহামদুল্লাহ সালাম করেন না আমরা তো মা বাপরে সালাম করিয়া দিন আর কোনোদিন সালাম করছো খালি ইদর দিন আসসালামে মনে হয় সালাম করা সালাম করিয়া ডুতে আল্লাহাম যে গৌর সালাম দিয়া আল্লাহবা আর কিতা হলে তোমাদের মহব্ব সৃষ্টি হইব যখন হকা তখন হোসেন তুমি বেশি বেশি করে সালামর প্রচলন করো আমরা দেশের সালাম নাই যারা আরব দেশে ঘুরিয়ে আসছেন জানেন যে হি দেশ সালাম আছে কিনা না বেশি আছে না কম আছে না এই যে মিলাদ মিলাদা আচ্ছা আপনি আলেম আসেনি মিলাদ ফলে কোন আলেম আসেননি আচ্ছা আপনারা খার বাড়ি বেশি হুজুরের বাড়ি বেশি নামাজ বাড়ি বেশি কারণ হুজুরের ফরজ নামাজ নতল আরও নামাজ ফরেন হুজুরের বৌ নামাজ আপনার আমার বাড়িতে আখতা বাদ দিল এইরা ইহা ফাঁকিদিল কি না কিন্তু হুজুরের বাড়ি নামাজ বেশি হয় কিন্তু মিলাত যদি সবাবর খাম তে মিলাদ হুজুরের বাড়ি অনা কানে যদি খাম হয় তাহলে আপনার বাড়ি যেত তাতে বেশি কারো হইতে আসছিল বাড়ি নামাজ ভরতে হুজুরের ফয়সা দেওয়া লাগে নি হুজুরের দেওয়া লাগে হুজুরের বাচ্চেন্দে ফসা দেওয়া লাগে জবে যার জারি নামাজ পড়া আর মিলাদ ভরতে এলে কেহ দেওয়া লাগে এই বাদ আল্লাহ সুবহানি গীতা করেন নামাজ ফুড়েন সালা তাদা করেন অনাহার কোরবানি করেন এইখানে একটা মাসালা আপনি সুক্রিয়া আদায় স্বরূপ কিতা সাদাকা করতে। করতাম লি সাদাখা করতা হার কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে কী করেন সালাত আদায় করকা আর কিতা করকা কুরবানি নামাজ কাব হার উদ্দেশ্যে সেইভাবে আমি মোহাম্মদাল্লাহাম দেখতে দেখতে দেখা তুমি আপনি যে নামাজ ফরক্কা নাবী নিচে বান্ধক্কা আর বকুরে বান্ধবা আজ সারিয়া ফরক্কা আর আজ বকুরে ফরক্কা হ্যাঁ আপনি রাফিয়া দেন একবার দুই তিনবার আপনি খার তিকা ফোর রসুলের তরীকায় রসুলের তরিকায় আপনার জেঠা আছে আরেকজনের নামাজের রসুল সাল্লা অনুসরণে তবে তবেই সেই নামাজটা আল্লাহ সুবাহ গ্রহণযোগ্য হইব নাইলে আপনি নামাজ ভরবা কিন্তু আপনার নামাজ গ্রহণযোগ্য হইতে না যে আপনি খাম করছে কিন্তু খাম গ্রহণযোগ্য হয়েছে না বেশি করছে কিন্তু গ্রহণযোগ্য না তো ঠিক হলো আহলে ফজর রক্ত উঠিয়া দুই রেখাতজ ফরজ নামাজ ফোর লাগে এটা যদি কোয়াছে জোর রক্ত তো ব্যস্ততা তাজ রক্ত একটু বাড়াইয়া আমার অনেক জিনিস এডজাষ্ট করে নাই জবাইতে ভাই মিলাই লাই তো মিলাইয়া নামাজ ফুরই আমি আস থেকে কেরাত মানুষের প্রশ্ন করেছেন বুঝার তফিক দান সম্মানিত উপস্থিতি এই যে ইবাদত আমরা দেশে অনেক গেছে বাড়ি গেছে আর অন্য জিনিস কমই গেছে আপনারা শিক্ষিত সচেতন মানুষ মাগরিব নামাজ আজান দিয়ে আল্লে আপনি জলাফুল মসজিদে খত উইল ফরে নামাজ শুরু করেন সাথে সাথে রোজাও আছে এখন কে দেওয়া কিছু সময় ইফতার লাগে এখন ইসলামও রোজা বা সিয়াম এটা ফরজ রোজা কীটা নফল আছে নি নফল নেয়ারে নকল রোজা রাখা লাগে সপ্তাহ রাখা লাগে যদি নফল রাখতে চায় তাহলে রাখতে পারবো দুই দিন রাখব মাসে কদিন রাখা যাব মাসে সাপ্তাহিক যদি রাখ হয়নি আটটা রাখবা আর আরও তিনটা আছে আইয়ম এ বিজ তেরো চোদ্দ এখন আকা যে এই যে নফল রোজা আমরা আপনি যদি ফরজ রোজা রাখেন ফরজ রোজার ইস্তারের লাগে সময় দেওয়া লাগে রোজার ইস্তারের লাগে সময় দেওয়া লাগে না ইমাম সাহেব নি আপনি কোনোদিন বৃহস্পতিবার রোজা রাখতে রোজা রাখলে তান। ইতারের সময় লাগলো নিবো আপনার আসলে আরব আরব মাগ্রী নামাজ হয়নি নামাজই যায়নি নামাজ আজানে খাড়া হয় দুই মিনিট পাঁচ মিনিট ফোরে খাড়া হয় আর আমরা দেশের লগেলি কিরদার খাড়া হয় কারণ আমরা দেশের লগে রমজান মাসে আমরা ইফতারের লাগে বারসাই আর সারা বছর আর ইফতার খাওয়া লাগে না হাত দিছ তাই তো মুফতি আনা দিয়ে না অথচ আজান দিচ্ছেন মানুষের দিয়ে নামাজ বুঝাইতে পারছি আপনার কিতা বুঝাইয়া যে আপনি আজান লাগি যখন ডাকছইন আজান লাগে আপনি অপেক্ষার সময় তো দিতে মানুষের আহবার লাগে তাই আজানুষে আইব একজন এটা কইলা যে আগে আমরা দেশ ওয়াল আস খাসা কিন্তু ইমান আস্কা আর এখন আমরা দেশিয়া দেওয়ালেইসা গে ফাঁকা কিন্তু ইমান হয়ে গেছে খাসা যুদ্ধিযুদ্ধা আমার হইলা তো কইলাম সাসা আপনার খতার লগে আমি মিলতে পারলাম না আগে আমরা সমাজও বুড়া মানুষ ছাড়া খুব কম দইতা এখন জোয়ানের মসিদও দেখা যায় আগে গরো আইয়া হামাইলে ড্রয়িং রুম আর বেডরুম বলতে কিছু আসিল না সব রুম আস ড্রয়িং রুম খোলা মেলা আসা না গর অদি হামাইলি হবাই দি বাড়া গেলা শাশি কেউ আসেন্ক গরো এখন গ্রামও আমার দরজা লাগে এখন ড্রয়িং সাউ খাওয়া যদি বেডরিম তো আইয়া দেখাও করি ড্রয়িং রুমও আইয়া দেখা করবা আর আগে তো দেখা করার খর্তা কি আপনি দেখা করবা ভিতরে আমা বলা আসে আমরা দু অনেক জিনিস আমরা জেলা ইনফরমেশন নিউজ ওটা পাইছি ইসলামও আলহামদুলিল্লাহ আগে আরবি ভাষা আসিল উর্দু ভাষা আসছিল উর্দু মানুষের খুব কম মানুষের পড়তে জানত এখন বাংলায় আসছে বাংলায় বুখারী মুসলিম ত্রিমিজিন ইসাই ইমন্যাজা আইস এখন ইসলামর অনেক তত্ত্ব আমরা কাসাত আর এখন আমরা যদি হই না বাফদাদা খরি আইছেন সমাজে ঘর আইন ঈদ উহাই দিয়া আল্লাহ কাসা গিয়ার বাঁচা যাইবনি আল্লাহর খাসাত সমাজের দোহাই না নয় বাপদাদার দোহাই তিক্ত নাই আল্লাহ সুবাহ যখন তারা রসুলি যখন তারা আল্লাহর দিকা দিকেও তারা দিকে আমরা আমার বাপদাদার আস্তার উপরে আছি আল্লাহরা তারা বাপদাদার আখল আস না হেদায়ফিও আসতানা বাপদাদার দায় দিয়ে নাই হিন্দু বেঁকা কে মুসলমানের না কাপ দাদার দর্মরূপে আছি খ্রিস্টান বাপদাদার দর্মরফিয়া আসি আর আপনিও যদি কেন বাপদাদাই মিলাদ ফোরছেন বাপদাদাইদম বসি করছেনিয়ার তারাও যদি জাহান নামও যাইনি তারা যদি আল্লাহ দিতে পারেন কিন্তু আপনি তো জানার পরে আপনি বুলরুফে থাকতানি আপনার বাড়িখান তার জায়গায় আপনার সাচার আপনি সুবেলাতে কি দেখছেন তারা খাইরা আপনি যখন জরিফ হয়েছে তখন দেখলা যে খাগজীকান দেখা যায় যে আপনার আপনি কি এখন দাবি করার আস্তা বা বাদ দেয় রা এই দেখায় তোমার বাফর থেকে তারা খাইরা আর তুমি এখন দাবি তখন আমরা যেহেতু মালর বিষয় লাভের বিষয় তখন আমার বাপ দাদাই জানতানা রবাড়া খাইছেন তারা মূর্খ আস্তে দেখালগ মূর্খ বানাইয়া তারা জানত আমি জাগাই আমার যে খাইতে আর ইসলামের কথা ইয়াল্লাহ কইবা না না না তারা বুঝছেন না তারা অত বড় বড় আলেমখল অত বেশি আলেমকল তে তারা বুঝলেন আপনার খবর তো আলেম দিতা নাই যাইবা আপনার খবর আপনার জবাব দিয়ে করতেইব। আপনার খবর আপনারে জবাব দিয়ে করতেই আপনার হাসেরও আপনার জবাব দিয়ে করতে আপনার মিজানও জবাব আপনার আমল সম্পর্কে আপনার জবাব দিয়ে করতে আপনার বউও যাইতানাই বাচ্চাও দিতা নেয় আপনার ফিরসাও যাইতানাই আপনার হুজুরও দিত এতে যেন আপনার এই জবাব দিয়ে করতে আপনার বুঝে আপনি চলতে আছে কিনা না আপনার বাপ মার আপনি তিন দিনের চিন্ন করা তিন দিনও সিন্নি করতে গিয়া হলে আপনার তিন দিনের সিন্নি আবার ফুলাও দিয়া করল হইতে তিন দিনের সিন্নি কিতা করা লাগবো খুইয়ার থাকবো তারপরে কিটা অধা নানি আপনার এলাকা আসে না নিল ফ্রুট এটা দাম আমরা হলো বেলা পাঠিতাম আরকি তো দিতাম একটা আইটেম পাঠালো আখনি খোলো না আবার চল্লিশ আর যদি আখনি কিছু ক্ষীর দিয়া করেন তোনি নিয়মিত বানাইল দুই নম্বর হইল গিয়া আপনার বাপ মরসেন আপনার মানুষের খাওয়াই খুব খুশি হয়েছে মরার দিন তাহলে আপনি খানির আয়োজন করেন ফাইলা খান থাকিয়া ইন্টু থাকি কী হয়েছেন দশ হাত পাবনা চল্লিশ মূল্লা তারা দশ দিনের দিন পাবনা গুণা খাইলায় আপনার মূল্ আপনার মা সব গুণা খাইয়া আপনি তারপরে আমাল আপনি আমার লোকের তর্ক করবা অকা যে আপনি যে ওই যে চিহ্ন করছেন চিহ্ন করিয়া স্বভাব কতমান হিসাব করে দকা খাতা লোকা আপনি আপনি যেত চিহ্ন জানাইছেন এদিন গর ভিত আর বেটাইন সব বইয়া গফররা আড্ডাদিরা চাষার গর বইন মামর গর বইন পুহুর গর বইন এগিয়ে লইয়া গেছে দিয়ে আপনার খবর নাই আপনি তো খালি আত্মীয় স্বজন পতাবার হিবাই দি আর কত খাম কুকির চলে খবর নাই নামাজ ঠিকমতো হয়েছে এই সময়কে আপনার গৌর এই খবর আপনার নাই চিন্ন পাঠাত লাগছে গরিব মানুষ সেই পলিথিন বেগেটা একটা পকেটকি লই আইস আপনি চিন্ন দিয়েছেনগ বেগিয়ে দিছে আপনার বলদিয়ার বাহিনী দেখছে দেখি এগুলো ঝাবলা মারছে নাইলে বকিছে গাইল দিছে নাইলে একটা লাঠি দিয়ে একটা গোটা মারছে আপনার সারা চিন্ন হাঘক্কা আর গুঁতা গো একমকালঘকা আপনার চিন্ন খাম হিতা হয় কি না না চিন্ন যে দিছে। যে খাওয়াতে না মাছ তো মাছ ঠিকমতো নাই ফরে গার্ড মানুষের খাওয়াই ফরে গার্ড শেয়ারম্যান গমচুরি করে এলাকার বড় বড় যারা আছে তার স্পেশালি বয় খাওয়াই না আপনার আত্মীয় স্বজন যদি এটা মরা মাংস লগে করেন সদকা মরা মাংস লগে খাওয়া খানিগুলো কেটা সদকা সদকা কি আপনি খাইতে পারেন চেয়ারম্যান সাহেব খাইতে পারে আমার সাথে হাত পড়ছে দাওরা ফাঁস করছে লগা বাড়ি চিন্ন খাই আইসি আমার এক্সাচার করিছেন এমেকা থেকে চিনে ঘুরছেন তো চিন্ন খাই আমার ঘর তুমি আমি তো খাই আই খুব কিছু ঘর তো আমি লগালগ ফকির দুই বার কইলাম যাও দুই তোমার আল্লাহবাসে দিছি আমি নিতামখানে তুমি ফকিরকি দিতা আমার দোকানে আমি ফকিরের খানিয়ে খাই আল্লাহ আর এখন কীটা এখন ফাল দোকানে যদি আপনি এটা মরা মৃত মানস লাগে করেন মৃত মানসি আপনি কিতা করছেন আকিকা নাই আকিকা হইলে আপনি আমরা কহিতা হরেন আপনি কহিতা হরেন আর যদি মরা মাংস লাগে এটা লাগি সাদাকা লীল ফুকার সটকা হইলে ফকির মিসকিন লাগিয়া সটকা লাগিয়া ফকির মিসকিন লাগিয়া ফকির ফকির মিসকিনের খানে আপনি বরলক হরে আছে কি না না না হইতে হইলে মোহাম্মদ রসুল্লাহাম তরিকা হইতইব আমরা দেশের কিছু আমল আমরা চেক করিয়ার যে এটা রসুল্লার তরিকার লগে মিলের কিনা না আপনি সোনা লইয়া গেছেন তাই খাটি রাখি রাখবানি ফেক করবা কেউ চেক করবা চইতে পারেন যে তাইন খুব সুন্দর মানুষ তাইন ওয়াজ সুন্দর করছেন কিন্তু তাই যে লইছেন হন্তাকি ঠোকা খাইত ইসলামের লোক মিলেনি এই ইবাদতটা সাহাবাই কেরাম মিলেনি আপনি তো হয়তো ছোটবেলা শুনছেন না যে বুখারে খতম এখন একটা খতম বাড়াইছে বুখারে খত জাননাফেন এলাকা আছে কিনা না একটু বড় বিপদ ফড়লে ফরেন এগো সাধারণ মানুষের ফরেন না একটু হাদিস ফলেন এটা ফরতে হলে আবার বুখারি কতম করতে হইলে আবার হাজার টেকা দশ বিশ চল্লিশ রসুদ সাল আলহিমামর ইেকালর রসুদি প্রায় আড়াইশ বছর ফোরে এই কিতাব লেখা হয়েছে এই কিতাব আস্তাটা ফড়লে যে সহাব হইব কুরানোও লেখা নাই হাদিসও নাই খার কথা রসুলের কথা রসুলের কথা কিন্তু রসুলের হাদিস যে ফড়লে আল্লাহ রসুল্লাহ ইসালামে কইসেন সে যদি আনতেলা করে তাহলে প্রত্যেক সরফে ওরফে দশটা করে নিকি পাইব হেউ যদি আলিফ্লাম মিম ফরে তাহলে ত্রিশটা নাকি পাইব তিনটা অরফে কিন্তু বুহারে যে করলে যে সাপ পড়ব এটা কোনো নাই আর একটা কথা ওলা ফললে যে খতম মুক্তি ইটা ও রসুল্লাহ ইসলাম কইয়া দিয়া না কিন্তু আমরা সমাজও এটা চালু আছে এই আমল টারে যদি রসুলের লগে মিলাই রসুলের কষ্টে কোরআনার কষ্টে আমরা তাহলে দেখবেন নামাজ মাগরিবন নামাজ পড়ে ইমাম সাহেবে নামাজ বাদে সব রেয় তুলা খরসৈন্য আমরা মসিদ হরণ কিনা নাশিদরণ ইমাম সাহেব না মক্কার ইমাম সাহেব দিকে বাংলাদেশের সব থেকে নামাজবাদে ইমাম সাহেব কি তা করেন যে কেন ইমাম সাহেফুরুল্লাহ আস্তফুল্লাহ তিনবার ফোড়েন আল্লাহ মান্তালাম তাবার ফোড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়ালা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা আমানিয়া লিমা আতায়তা ওয়া লা মুতি আলিমাম মানআতা ওয়া লা ইয়ানফাউ জল জাদদি মিনকাল জাদদ আয়াতুল কুরসি পড়ইন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ইন অথবা 33 বার পড়িয়া আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল ফালাক নাস পড়ইন একবার করি এইটা রসুলের ফরসইন সাহাবাহাম হলে নিজে নিজে ফরসইন ইমাম সাহেবের নিয়মই লগি তাহলে নিজে ফরতা মুক্তি সাহেবের দার জানি নিজে নিজে ফোরতা এটাই লোক রসুলের তরিকা আর আমার দেশের তরিকা লগি ইমাম সাহেব আল্লাহ সাল্লামিনকে তাকতে ইয়া জিলজাল আলি আলী কেরাম শেষ এখন রসুলের তরিকা রাখতা না সমাজের তরিকা রাখতা রসুলের তরিকা রাখতে হইলে তো ইয়ে হইব আমরা তো হিখতে রাজি নাই আমরা তো কোয়াই আছেন আমার মুকতার আছেন আমার শেষ বিচারের হাইকোর্টে নামাজ বাদে সব রেয়া ইস্তমাই দোয়া করা আপনি আলাইস্লামে দীর্ঘ তেরো বছর মক্কা খাটাইছেন দশ বছর মদিনাত খাটাইছেন মদিনাত নিস্লামে না। প্রত্যেকে আলাদা আলাদা পড়তে হইব এটা হইল রসুলের তরিকা আর সমাজের তরিকা হইল গিয়া এখন খন্টা রাখতার খুনটা সার্তা যদি স্বীকার করেন ঠিক আছে কিন্তু মানুষ বুঝেন না মানুষ বুঝেন না সারা জিন্দগি চলে কিন্তু আল্লাহ গিয়া ফের আপনার যে কথা আলোচনা করতে হাউজে কাউসার গিয়া যখন আখ্যা ফোরবা তখন আপনার সুপারিশ করতানায়ুহান সুপারিশ করা বিজনি আল্লাহর অনুমতিবি দিত আল্লাহ যখন অনুমতি দিবা তখন মোহাম্মদ রসুল্লাহ সুপারিশ করবা হ্যাঁ সুপারিশ করতে পারত তা আল্লাহ জবাব দিয়ে করার ক্ষেত্রে আমরা এই কিতা করতেই প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আপনারা জবাব দিয়ে করতেই আল্লাহ সোহানা রসদ সালি সাল্লাম তার মেয়েছেন তুমি মহম্মদের মেয়ে কইয়া তুমি আল্লাহ বাঁচতে পারতে নাই কিনা আমি তোমার কিছু করতে পারতাম তোমার আমল দিয়া তোমার ফাঁর তৈরি রসদ সাল্লামর মায়ের বিবী আশা হইয়া ইয়া রসোল্লাহ আপনি কথা ফাড়ি লইবানি তখন সেত না এই যখন অবস্থা এই যখন আল্লাহ সুবহানাও তার কাছে জবাব দেওয়া করতে হইব তা আমি কিসের ভিত্তিতে আলোচনার উপর ডিপেন্ড করতে আমরা নিজেরা সংশোধন করতে হইব নিজের ইস্তাহ করতে হইব আমরা সমাজও আমরা তবা করলে কিতা ফিছনের সব গুণা মাফ হয়ে যায় তবা মানে কিতা আমরা তবা করতেলে আবার হুজুরের ফাগরির তবা করা লাগে তবা করতেইলে সাকি হুজুর আনা লাগে তবা করবার লাগে আর রসুল তরিকায় তবা বর্ত আহ আমি ভুল করে লিছি আমি এই অফারটা করেছি তুমি আমার মাফ ফুড়ি অর্থনাম আল্লাহার লগে আপনার আল্লাহ আমি এটা ভুল করে তুমি আমার মাফ ফুড়ি দাও তবা করলে কী দিব ফল সব গুণা মাফ খালি মাফ নাই আপনার বন্ধ সিম চালু করলে কী দাবা বোনাস দিব আপনি রেগুলার সিম যালাইরা বোনাস না এগুত টাকা বললে দশ টাকা আর যদি তবা করো তুমি যখন গুণাতে কি তাকবা আমি তোমার ও অগুন্ত সভাবে পরিণত করে দিব তা আল্লাহ তৈরি তো ভুল স্বীকার করিয়া আগে বুঝতেই যে এটা ভুল শুদ্ধ কিনা আর ভুল যদি প্রমাণিত হয় তাহলে আল্লাহ সুবাহ রব্বা নাল আখতানা করলে অথবা বুলিয়া করলে আল্লাহ মাফ দিবা যেহেতু তার কাছে জ্ঞান আসেন না তারা যেটা ফাইছেন ওলা মানছেন সত্যি কিনা না আপনার যারা মুরব্বী আছেন আপনাদের আপনার মুরব্বী দেখছেন গাওয়ার সব মুরব্বী খু না খুনের সত্যি কিনা না এখন কীটা গাওয়ার মুরব্বী সব খেউ না সব আসেননি সব মুড়িৎনি আহ না আছেন মুরব্বী আপনারা মরিতনি মুরদ নি আতুলিয়া দেখ দুইজন আসেন সব নাই আমি ওখানে প্রমাণ করতে চাইলাম যে সব মুহীদ নাই কিন্তু আমরা যখন আমি আমার ছোটবেলা দেখছি যারা আছেন ছোটবেলা দেখছেন বেটান সব আসলা কিন্তু এখন আহিলা সব মুহীদ সাফে মুরিদ নাই সত্যি কিনা না কারণ কিটা যে ফির মুড়ি যদি ইসলাম থাকতো তো এখনো আপনি করছেন এখন শৈবরা ফালন করেন না হাসা কিনা না না না ছোটবেলা করছেন এখন মুরব্বী হলে নামাজ ফ না এখন মুসিদে গেলে যুবক এখন নামাজি বাড়ছে কিন্তু সবরা না খানে সবরা যে তরীকা পালন করা হয় যে মোমবাতি আগরবাতি ফটকা ফুটাইয়া আগে তো লাঠির আঘাত করল ইয়ংয়া বারুতাইয়া আলো বাড়ি মারি ফুটাইতা আলহামদুল্লাহ এখন এগুলা নাই ফুলজরি ফুটানি তারপরে ও মোমবাতি জ্বালানি খবর ও খবর থাকি ও খবর যাওয়া গড় গড় বিশ্বাস করা ইন্দু খান যে আগরবাতি তা তাই এদিন আইতে পারে রু অল ফিরিয়া হিন্দুরা বিশ্বাস করে পুনের তারা বিশ্বাস করে যে আবার আত্মা ফিরিয়া আপনার যারা আরব দেশেও আসলা আরব দেশেও মক্কা মদিনা দুবাই তোলা কোনো কোন আগে গুলা নাই যদি ইসলামের বিষয় হইত তাহলে হন তাকল হন তাকলেন রু ফিরিয়া আইতে বিশ্বাস এলি পুনর্জন্মে বিশ্বাস এলিখ হিন্দুদের এটা মুসলমানদের বিশ্বাস নয় মুসলমান অথবা শিদ মাঝে থাকে মানে আরামের জায়গা থাকবো না দেখা গেছে যে আপনার আব্বায় অত বেশি যাচাই বাছাই করছেন না এখন আপনি যেগজ কগজ যাতে যাচাই করি আপনার সম্পদ রক্ষা করতে চাই ঠিক হলো আপনার আখের আতর সম্পদ আপনার জান্নাতে যাওয়ার সম্পদটা অমিকিতা করা উচিত এটারে। ঠিক মতো আছে কিনা না এটার দাক ঠিক আছে কিনা না এটা ইবাদত সঠিকভাবে ওর কিনা এটা মোহাম্মদ রসল্লা সাল্লা তরিকা কিনা এটা সাহাবাইকরামের তরিকা ওর কিনা এটা যদি সমাজের তরিকায় বুজুরগানের দিনের তরিকায় বাপদাদার তরিকা যদি ও আর যদি আল্লাহ আল্লাহ রসুল্লোর তরিকারে মিলি যায় তাহলে মানতে আমরা আপত্তি নাই আর যদি দেখা যায় যে তরিকা সমাজের তরিকা বেশিরভাগ তরিকা যদি কোরআন শুননার লগে মিলেন না তখন কীতা কর্তব্য কোরআন শুননারে বদলাইতা না আপনার তরিকা বদলাইতা আমা সুরা কাউসার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ যে আমি আপনার দান করছি কাউসার কাজেই আপনি কিতা খরক্ষা সালাত আদায় করেন এবং কুরবানি খরক্ষা তারপরে আল্লাহ সুবাহান আল্লা সুবাহ যে আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে তারা কী তারা নিশ্চিন্ন আজকে আবু জাহেল উদ্দাসা যারা রসুল সাল্লাহিসামের বিরুদ্ধে উচ্চারণ করতো রসুল্লাহিসামের তরিকার বিরুদ্ধে যারা করতো তারা আজকে দুনিয়ার উপরে নাই তার অনুসারীও নাই রসুল সাল্লাম তান অনুসারী কেমত পর্যন্ত তাবো ইনশাআল্লাহ আল্লাহ্ন গীতা কুছেন ও রফা আনা আল্লা জিক্রাক আমি উফ্রি তুলিয়া দিবো আপনার সরণ আপনার জিকির রসুল্লাহিসাল্লামর আমরাই মাফি লোভিয়া তান নাম কতবার উচ্চারণ করিয়ার যারা আমার দেশ ফড়াইরা হাদিস ফরাইরা তারা যতবার নামার তখন তারা তানুফির দূরত প্রেরণ করা আল্লাহ রসুলের যে একবার যদি দূরত পালন করা হয় তা এই কিতা হয় রহমত নাজিল হয় সম্মানিত উপস্থিতি এই সুর সুরার মাধ্যমে আমরা আল্লাহ সুবহান যেটা শিখাইলা যে হাউস কাউসার দান করছেন আল্লাহ রসুল্লাহামে আর হাউসে কাউসারের পানি তারাও ভাইবো যারা যে দিন যারা পরিবর্তন করছে না তারাও শুধু পান করতে পারবো যারা পরিবর্তন করিচ্ছে তারা আল্লাহ আল্লাহ রসুলাইস্লামে কেমতের মাঠ তার বিতাড়িত করিয়া লাগবা তারপরে দ্বিতীয়ত আল্লাহ যে রবের উদ্দেশ্যে আমরা সালাতা দেয়া করতাম আমরা সালাতা দয়া করতাম কোরবানি করতাম আমরা রবের সন্তুষ্টির লাগিয়া আমরা কোরবানি হইতো না যে কোনো মাজার খবররে কীদা করবার লাগিয়া স্টাবলিশ করবার লাগিয়া আশ্চর্য ব্যাপার আমরার দেশ আপনি তো বাইদা আইতে সময় দেখলাম যে কত খবর ফাঁকা করা খবর বিল্ডিং খবর খবরের উপরে খাফর খাফট টাঙ্গাইয়া দেওয়া অথচ আশেপাশে কত গ্রামও কত মানুষ সকল আছে তার গর ঠিক মতো নাই সালেরি ফানি বেড়া খানা আছে কিনা না মরা জিতা মাংস লাগিয়া ঠিন দরকার জিতা মাংসর সাদ দরকার মরা মাংসর কি সাদ দরকার আছে কিন্তু মরা টাইস লাগায় পুকক্ষা মানুষ হল মরা মাংসের উপরে সান্দা লাগায় খবর ফাঁকা খরি রাখা হয়েছে খবরের সম্মানই বানানি অ্যার দায় জওহরলাল নেহরু একবার গেছে ইন্ডিয়াত এক মাদার গা কর যে হাম সব হিন্দু মাকা সন্তান হে ভারত মাকা সন্তান হে সারা ফারাক গিয়া হে আমি হিন্দু লোক মাটিকে উপর পূজা করতে হয় মাটি কা আমরা সব মার সন্তান তারা দেশে তো মা হয় হয় এই মার সন্তান আমরা আমরা হিন্দু মুসলমান সব বাই বাই আমরা হিন্দু হকলে গীতা করি মাটির উপরে মূর্তি বানাই পূজা করি আর মুসলমান হোকলে মাটির তলে খবর গিয়ে আনলে হঠাৎ পূজা করে মানুষ মরিয়া আলে তার ক্ষমতা বাড়ি যায় রাস্তার খান্দ দেবা তামাইয়া গাড়ি গাড়ি দিয়ে পয়সা দেওয়া লাগে পয়সা না দিলে কী তো হয় গাড়ি উল্টাইবা আমার বাড়ি গোলাপগঞ্জ গোলাপগঞ্জ থেকে এতে সময় দুই জায়গাত যারা গান বাজাইয়া আয় দুই জায়গাতে ইয়ালে বন্ধ করে তুই মাজার খান্ডাতে ইয়ালে বন্ধ করে কারণ চিন্তা করে যে গান বাজাইলে কী থাকব ক্ষতি হইব আস্তা ফল আল্লাহ দেখ না কিন্তু মাজারের ইন দেখলে ক্ষতি আছে আল্লা রে ডি তো আসা খারে ডরার খবরে আল্লাহর কিতা আল্লাহর আল্লাহর আল্লাহর ইবাদত আর আমরা কিতা করছি আমরা এখন অলির ইবাদত করা শুরু করছি শাহজালাল আল্লাহর আল্লাহর ইবাদত করিয়া শাহর আল্লাহর অলি হইসেন খার ইবাদত করিয়া আল্লাহর ইবাদত করিয়া আর আমরা এখন খার ইবাদত করা শুরু করছি আমরা অলিদের ইবাদত করা শুরু করে দিচ্ছি কি ফ্যান ফসার দরকার আছে খায় খারাপ আল্লাহ সুবান সঠিক হিসাবে দিন ডে সত্যরে সত্য হিসাবে জানার সেটার গ্রহণ করার তৌফিক দান খরক্ষা মিথ্যার মিথ্যা হিসাবে জানার সেটা বর্জন করার তৌফিক দান খরকা আল্লাহ সুবান আমরা আওয়ারে বোয়ারে খবল খরকা আমরা যারা মারা গেছেন তারা মা ফির জানা আমরা যারা জীবিত আছি তারা আনস জীবন যাপন করার তো বিজ্ঞান